समाधान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 রাহমতুল্লা আলহামদুলিল্লাহ দর্শক কাছেও দূরে পৃথিবীর যেখান থেকেই পিস টিভি বাংলার দর্শন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সন্ন্যাতের আলোকে সুস্থতা ও অসুস্থতা এ পর্বে আমরা অসুস্থের প্রতি অন্যদের দায়িত্ব আলোচনা করব। যা বিগত পর্বে আমরা শুরু করেছিলাম আমরা দেখছিলাম আল্লাহ তালা কেয়ামত উদ্দিন আদম সন্তানকে বলবেন ইয়াবনা আদম মারেত্তু ফাল তাওদিনী হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি দেখতে যাওনি আদম সন্তান বলবে আল্লাহ আপনির আলমিন কিভাবে দেখব আল্লা বলবেন আমার অমুক বান্ধব অসুস্থ হয়েছিল তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে সেখানে আমাকে পেয়ে যেতে আদম সন্তান তোমার আমি খাদ্য চেয়েছিলাম তুমি আমাকে খাদ্য দিয়েছিলে না আদম সন্তান বলবে কেফা ও তো ও আনতা রাব্বুল আলমিন আপনি রাব্বুল আলমিন আপনাকে খাওয়াবো কি করে আলমতা আলাম আন্না আব্দি ফুলা ফালাম তুতে তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি দিয়েছিলে না পানি পান করিয়েছিলে না বান্দা ভাবে বলবে যে আপনি রাবুল আলমিন আপনাকে কিভাবে পান করাবো আল্লাহ তালা বলবেন করতে চেয়েছিল। তুমি যদি তাকে পানি দিতে তাহলে সেই পানি পানির স্বভাব তুমি আজকে আমার কাছে পেয়ে যেতে দর্শক তাহলে মানুষের সেবাই মানুষকে সাহায্য করা অবহেলা করলে এজন্যাল্লা কেয়া মতে আমাদেরকে জবাবদিহি করবেন তার অন্যতম বিষয় হল অসুস্থকে দেখতে যাওয়া যে কোনো অসুস্থ মানুষ তাকে দেখতে যাওয়ার ভিতরে কত বরকত রয়েছে আল্লাহ রসুল সালাম বিভিন্ন হাদিসে আমাদেরকে শিখিয়েছেন মানিমিনা যদি কেউ অসুস্থ মানুষকে দেখতে যায় সে জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে মুসলিম শৈফের হাদিস অন্য হাদিসে ইমাম দিয়া মকদাসী মুখতারাইনেছেন শেখ নাসুদ আলমানী সহিবেন যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখতে বেরিয়েছে যতক্ষণ পথে চলে হাটে সেজন্য আল্লাহ রহমতের সাগরে সাঁতার কাটছে আর যখন অসুস্থ মানুষটার পাশে যেয়ে বসে গেল সেজন্য আল্লাহ রহমতের ভিতরে ডুব মারল সোনান মিজি অন্যান্য গ্রন্থে সই হিসেবে আল্লাহ রসুল বলছেন মান আদ মারিদন ওদুয়া সল্লাহ আলীহি সব আলফা মালকিন আলফা মালকিন হত্যা ইউসবাহ যদি কেউ সকাল দিকে ওদা সকাল থেকে দুপুরের পর্যন্ত সময় যদি কেউ সকালের দিকে কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় মারিদান যে কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় শুধু দেখতে যায় একটু দেখে আসে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকে আর যদি কেউ বিকালে এভাবে কাউকে দেখতে যায় সন্ধ্যায় কাউকে দেখতে যায় পরদিন সকাল পর্যন্ত ছবে সাদেক পর্যন্ত সত্তর হাজার ফেরেশা তার জন্য দোয়া করতে থাকে সমান্তশ কত বড় মহান পুরস্কার অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হন তার মনটা দুর্বল হয়ে যায় তিনি একা হয়ে যান হয়তো বাইরে যেতেও পারেন না যখন তার আশেপাশের মানুষেরা তাকে দেখতে যায় তার ভিতরে মনটা শক্তিশালী ওঠে না সমাজে আমার মূল্য আছে। মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমার জন্য দোয়া করে তার মনে শক্তি বাড়ে সুস্থ হওয়ার প্রেরণা পান তিনি আল্লাহ আল্লাহতালা আমাদের দায়িত্ব দিয়েছেন এই কাজটা করার জন্য অসুস্থকে দেখতে যাওয়া তার পাশে বসা ফল ফুল নিয়ে যাওয়ার কথা তো বলেননি রসল আসাল্লাম কোনো খরচ করতেও বলেননি একটু দেখতে যাওয়া একটু দেখার পরে দোয়া করার কথা হাদিস সহেফ এসেছে পারলে দোয়াগুলো করা নইলে সান্ত্বনা দেওয়া কেমন আছে বলা এগুলোই তো যথেষ্ট এর মাধ্যমে এত বড় স্বভাবর্জন করতে পারি সোয়েব মুসলিমের হাদিসে আবু হুরার বলছেন রসুল্লাহ সাল আলহিম একদিন বললেন মান আসবাহিনিয়মা আজকে রোজা আছো কে গো রসুল্লাহ প্রশ্ন করলে উত্তর দিতে হবে আবু বকর রদি আল্লাহআ বললেন মারা গিয়েছেন তার জানাজার সালাতে শরিক হয়েছে এমন কে আছো আবু বললেন আনা ইয়ার আমি আজকে একটা জানাজাই শরিক হয়েছি ম্যান আমিন কুমুল ইয়মিস না তোমাদের ভিতরে আজকে একজন দরিদ্রকে অন্তত সাহায্য করেছো খাদ্য দিয়েছো খাওয়ার ব্যবস্থা করেছো এমন কে আছো আব্বার তোমাদের ভিতরে আজকে দেখতে গিয়েছো এমন কে আছো আব্বু তাল্লাহ বললেন আনা ইয়া রসল আমি আজকে কাজটা করেছি রসোল্লাহাম বললেন মা ইস্তা মাহি আহাদিন ইখালাল জাননা কোন একজন মানুষ যদি এই চারটে কাজ করতে পারে ও ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে দর্শক আমরা দেখছি এর ভিতরে তিনটে কাজই বান্দা মানুষ কেন্দ্রিক শিয়াম পালন করছি আল্লাহ এবং বান্দার মাঝখানে মানুষকে সাহায্য করছি মানুষ অসুস্থ হলে দেখতে যাচ্ছি মানুষের বরণ করলে তার জানা যায় শরিক এগুলো সমাজ এবং বান্দা নিয়ে কাজ আর তাই ইসলাম তো এই জীবনমুখী ব্যক্তিমুখী সমাজমুখী এই ধার্মিক কথায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে আর এর ভিতরে রয়েছে দুনিয়ার সবাব বরকত আখেরাতের বরকত কল্যাণ জান্ন সমানিত দর্শক রসুল্লাহ সাল আলী আসাল্লাম যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন দোয়া করতেন দোয়া করতে শিখিয়েছেন দোয়া আল্লাহর প্রিয় আগাদ দোয়া করলে আল্লাহ কবুল করেনি আমরা সবসময় নিজেরা দোয়া করতে অস্বস্তি বোধ যে গুণাগার হয়তো আল্লাহ দোয়া কবুল করবেন না এই চেতনা আমাদেরকে অনেক সময় শির্কের পথে নিয়ে যায় আল্লাহ তালা সকল গোনাগারের দোয়াই কবুল করেন আল্লাহ এমন কি কাফেরদের দোয়াও কবুল করেন আনকেরিমে আল্লাহ বলেছে কাজেই দোয়া করতে হবে দোয়া আল্লাহ কবুল করবে নি ফল তিনভাবের একভাবে দেবেন যেটা আপনি চেয়েছেন ওটাই দেবেন অথবা এর বদলে কোনো বিপদ কাটিয়ে দেবেন অথবা এর সবটা আখের জমা করে রাখবেন এজন্য অসুস্থ মানুষ নিজেও দোয়া করবে অন্যরা যাকে দেখতে যাবেন তারাও দোয়া করবেন এটা রসল্লা সাল্লাহ আলুসলামের সন্ন্যদ শেখানোর পর আল্লাহ রসুল সাল্লাহ আলুসলাম একজনকে দেখতে গিয়েছেন বলছেন জ্বর আসছে কষ্ট হচ্ছে লা আবাস এত হোর আল্লাহ অসুবিধা এই জ্বরের মাধ্যমে আল্লাহ তোমাকে পবিত্র করে দেবেন তোমাকে পাপ মুক্ত করে দেবেন এটা সন্ন্যাদ দোয়া আমরা এটা করতে পারি লাবাস তোমার বিপদ থাকবে না কেটে যাবে তবে এই জ্বরের মাধ্যমে অসুস্থের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সুস্থও করবেন এবং পাপ মুক্ত করে পবিত্র করে দেবেন আল্লাহ রসুল সাল্লা সালামের কাছে এসে কেউ যদি শরীরে কোনো ব্যাথা বা ক্ষত ইত্যাদির কথা বলতো অনেক সময় তিনি বিসমিল্লা মুখের লালা নিয়ে মাটিতে হাত দিয়ে ওখানে হাতরা রেখে দোয়া করতেন বিসমিল্লাহ তুরবা তো আর্দেনা বেরিকে বা আদেনা ইয়েসপি বা আদেনা বি এদিনে রব্বিনা দোয়া করতেন আল্লাহর নামে আমাদেরই একজনের মুখের লালা আল্লাহর মাটি আমাদের অন্য এক বান্দার শেফা হোক এটা আমরা দোয়া করছি এভাবে তিনি দোয়া করতেন আল্লাহ রসুল সাল আসলের পরিবারের কেউ অসুস্থ হলে আশেপাশের কেউ অসুস্থ হলে গায়ে হাত বোলাতেন এবং বলতেন আল্লাহ রব্বান্ন নাস, হিবিল বাস ওয়াশফি আন্তি লাফা আল্লাহ শেফা আল্লাহ আপনি মানুষের প্রতিপালক রব্বুল আলমিন এই রোগ ব্যাধি কষ্টটা দূর করে দেন এবং আপনি পূর্ণ সুস্থ করে দেন আপনি তো সুস্থতা দান করেন আপনার দেওয়া সুস্থতা ছাড়া কোনো সুস্থতা নেই আপনি এমনভাবে সুস্থ করে দেন যে আর কোনো রোগের কিছুই জন্য না থাকে পূর্ণ সুস্থতা দান করেন রসুল্লা স্লাম দোয়া করতে হাত বুলিয়ে দোয়া করতেন এক্ষেত্রে লক্ষণীয় দোয়ার সাথে ফু দিতেন এরকম হাদিস শরীফে আমরা দেখি না দোয়া পড়তেন জোরে পড়তেন বলে বোঝা যায় যেন আমি পড়ছি শুনছি যার জন্য পড়ছি তিনিও শুনছেন দোয়া আমাদের অন্তরে তাসির করছে আল্লাহর কাছে দোয়াটা চলে যাচ্ছে অন্য হাদিসে আসছে রসাল্লাম নিজেও করতেন আবার সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন মান আদা মারিদান আজালহু ফালদাহু সব আমার আসল্লা আদিম রাব আর্শ আদিম আয়াশিয়াকা ইল্লা সুফিয়া আল্লা সাল যদি কেউ কোনো অসুস্থকে দেখতে যায় তার কাছে যে সাতবার বলবে আস আল্লাহ আদিম মহান আল্লাহর কাছে চাচ্ছি রাব্বাল আর্শ আদিম যিনি আর্শে আজিমের রব আই এশফিয়াকা যেন তোমাকে সুস্থ করে দেন এটা সাতবার বলবে তাহলে যদি ওই ব্যক্তির হায়াত থাকে মৃত্যু এসে না থাকে তাহলে আল্লাহ সুস্থ করে দেবে এখানেও এটা পড়ে ফু দেওয়া এইগুলো রসুলাম বলেননি এটা তার কাছে পড়তে হবে আর হাদিসের আলোকে জোরে জোরে পড়ার কথাটাই বোঝা যায় অথবা মনে পড়ল এটা পড়তে হবে এটাই রসুল্লাহসাল্লাম বলেছেন এভাবেই বিভিন্ন হাদিসে আমরা দেখছি রসল আসসাল্লামের কাছে কেউ অসুস্থ তার কথা বললে অথবা রসুলসাল্লাম কাউকে দেখতে গেলে তার জন্য দোয়া করতেন যেমন এক সাহাবিকে দেখতে যে দোয়া করছেন আল্লাহমেশে ফেসা সাহাদান সাহাদান সহজ দোয়া আল্লাহ সাদকে সুস্থ করে দেন আল্লাহ সাদকে সুস্থ করে দেন আল্লাহ সাদকে সুস্থ করে দেন এভাবে তার ছিল অসুস্থ রসুল্লাহ দেখতে যাওয়া এবং রোগীকে দেখতে গেলে তার জন্য দোয়া করা সময় দর্শক সময় হলো বিরতির বিরতির পরে ফিরে এসে আমরা এ বিষয় আবার আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা ও বারাকাত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 প্রতি শুক্রবার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল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 Watch Little Wonders at their best. Bishoy Shishwura, Pratibhudbad, Chandashattai, Apunashamprachar, Shokal Agarotai, Bangla-Teshe, <laughs> PSTB Bangla-Teshe. Didha, Dondo, Mullabodher Abhav, Prakrito-Vishashir Abhav, A-Sache-Ton-Jibon-Japon. Dharmoke, Bhulbhabet Tula-Dhara, Dharmiyo-Gronn-Ther, Poribod-Ton. karan pete সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন অনুষ্ঠান আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার সময় তো দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার গুরুত্বপূর্ণ আবাদত এবং দেখতে যেয়ে দোয়া করার বিষয়টি রসল আল্লাম অসুস্থ মানুষদেরকে নিজের জন্য নিজে দোয়া করাও শেখাতে। আর স্বাভাবিকভাবে সবসময়ই নিজের জন্য নিজে দোয়া করতে হয় আমরা জানি অসুস্থ অবস্থায় বান্দা সুস্থ অবস্থায় যে আবাদত করতে এগুলো সব লেখা হয় আর তার সখাতর দোয়া কবুল হয় এজন্যই নিজের জন্য নিজের দোয়ার বিভিন্ন প্রকার রয়েছে নিজের স্বাস্থ্য সুস্থতার জন্য দোয়া করা নিজের সকল কল্যাণের জন্য দোয়া করা অন্যের দোয়ার জন্য অপেক্ষা না করা কারণ অসুস্থ ব্যক্তি তার পরিবারের মানুষ নিজেরা নিজেদের জন্য দোয়া করবে। অন্যের দোয়ার অপেক্ষা করা বা কোনো খতম করা মানুষের কাছে দোয়ার অনুষ্ঠান করা এগুলো কিন্তু কোরআনায় আমরা কোথাও দেখি না এগুলো আনুষ্ঠানিকতা যা আমাদের মূলত ক্ষতি করে যেমন রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন যে দাওয়িন নুন ইউনুস আলি ইসাল্লামের দোয়া এই দোয়া পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবে। এখন আমরা বিপদে পড়লে এই হাদিসের আলোকে মানুষদেরকে দিয়ে দোয়া করাই কিন্তু দোয়াটার অর্থটা কী লাহ ইহ আনতা সোভায়খা ইন্নিকুন্ত মিনা দোয়াল মিন আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নেই তার বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই বিপদ আপনি দিয়েছেন আপনি উদ্ধার করতে পারেন আমি অন্যায় করেছি আপনি আমার বিপদ থেকে উদ্ধার করেন তো এখন ভালো মানুষেরা আলেমারা এসে প্রত্যেকেই বলছেন যে আমি জালেম আমি অন্যায় করেছি আর যিনি অন্যায় করেছেন যার অন্যায়ের কারণে বিপদ রে তিনি মোটেও দোয়া করছেন না তো এটা তো আসলে এক ধরনের ধর্মের নামে আনুষ্ঠানিক কথা এটাতে কোনো বড় কত কল্যাণ আছে কোরআনায় পাওয়া যায় না আর রসল আল্লাহ সাল্লাম সাহাবিগণ এরকম করেন উনি কিন্তু অসুস্থ ব্যক্তি নিজেও নিজের জন্য দোয়া করবে আর কিছু বিশেষ দোয়া আছে যেটার মাধ্যমে আল্লাহ সুস্থ করেন এরকম নির্দেশনাও রসো আসলাম দিয়েছেন এর ভিতরে একটা দোয়া রসুল্লাহামের কাছে একজন বলছে জামার এখানে ব্যাথা অথবা এখানে অসুস্থতা তিনি বললেন তোমার অসুস্থ জায়গায় হাত দেবে দিয়ে বলবে তিনবার এরপরে বলবে কি কিউদে আজাতিল্লাহ কুদরাতিহি মিনসার রেমা আজিদ ওয়াহের এটা সাতবার বলবে আমি আল্লাহর মর্যাদা এবং ক্ষমতার আশ্রয় নিচ্ছি আমি মিনসার রেমা আজিদ ওয়াহাদু আমি যে কষ্ট যন্ত্রণা, ব্যাথা বা অসুস্থতা অনুভব করছি এ থেকে আল্লাহর মর্যাদা এবং ক্ষমতার আশ্রয় গ্রহণ করছি এবং যে বিপদের আমি ভয় পাচ্ছি ওহাদের তার থেকে আল্লাহর মর্যাদা এবং ক্ষমতার আশ্রয় গ্রহণ করছি এটা সাতবার তুমি বলবে বিসমিল্লাহ তিনবার আর সাতবার বলবে আজাতিল্লাহ কুদরাতিহি মিনসারি মা আজিদু ও হাদের এভাবে চিকিৎসার পাশাপাশি নিজে দোয়া করা অন্যরা যারা তাকে দেখতে যাবেন তার জন্য দোয়া করা এগুলো রোগব্যাধির ক্ষেত্রে অসুস্থতার ক্ষেত্রে রসল সালিস নির্দেশনা সম্বন্ধে দর্শক রোগব্যাধির ক্ষেত্রে অসুস্থতার ক্ষেত্রে ঝাড় ফুঁক দোয়া তাবি জিন জাদু এগুলো আমাদের মুসলিম সমাজের একটি অতি পরিচিত বিষয় এ ব্যাপারে কোরআনসুনের নির্দেশনা কি। এটাও আমাদের বোঝা দরকার আল্লাহ রসুল সাল আলি ওয়া সাল্লাম কোন কোনো হাদিসে ঝাড় ফুক তাবিজ এবং সুতা এ জাতীয় সব কিছুকেই শিরিক বলেছেন ইন্নাত্তামা এমা ওয়ারুকা ওয়িওয়ালাতির মুসিন্দা আহমদ সহি হাদিস লটকানো তাবিজ লাগানো সুতাদ ইত্যাদি এবং ঝাড় ফুক অথবা স্বামী স্ত্রীর মহব্বত করার জন্য যে তদবির জাতীয় কিছু দেয়া হয় যেগুলোকে তেওয়ালা বলা হতো রসুল্লাহ বলছেন ঝাড় ফুঁক তাবিজ তেওয়ালা তাগা সুতো এগুলো সবই শিল্প অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম দোয়া পড়া রুকিয়া এটার অনুমতি দিয়েছেন দোয়া পড়া বা রুকিয়া রসুলল্লা সাল্লা সাল্লাম যেটা দেখেছি হাত দিয়ে করেছেন মুখে বলেছেন ফু দিয়েছেন এরকম দেখা যায় না সশব্দ উচ্চারণ করতেন এটাই বোঝা যায় তবে আমরা বাংলায় সাধারণত ঝাড়ফুক বলে থাকি তে এ অর্থে ঝাড়ফুঁক রসুল্লা সাল্লাম অনুমোদন করেছেন তোমরা যেগুলো পড়ে দোয়া করো রোগ ব্যাধি বিষ কাটায়। তোমরা যেগুলো পড়ো এগুলো আমাকে শোনাও আমি শুনে দেখি এর ভিতরে না থাকে তাহলে পরে কোনো সমস্যা নেই এজন্য ঝাড়ফুঁক জাতীয় দোয়ার অনুমোদন হাদিস শরীপে পাওয়া যায় কিন্তু লিখে ওটা ঝুলিয়ে দেওয়া এটার অনুমোদন সরাসরি হাদিস শরীফে পাওয়া যায় না বরং তাবিজ যে শির্ক এটা আরো অনেক হাদিসে রসলাম বলেছেন সাহাবিগণ বর্ণনা করেছেন যেমন একদিন জন মানুষ রসুল্লাহ সাল্লামের কাছে মুসলমান হবেন বায়াত দিতে এসেছেন তিনি নয় জনের বায়াত করলেন একজনের বায়াত করলেন না ইয়ার রসল আল্লাহ বায়াত এতে জনের বায়াত করলে একজন করলেন না কেন তিনি বললেন এর গলায় একটা তাবিজ রয়েছে তামিমা রয়েছে অমান আল্লাখা তামিমা তান ফাঁকা আর যে তাবিজ লটকা লো শিরিক করল তখন লোকটা তাবিজ ছিঁড়ে ফেললে রসুল ইসলাম তার বায়াত করে নিলেন আবদুল এমন ওকাইম রদে আল্লাহ তালা আনু তাকে দেখতে গিয়েছেন কিছু তাবেই সঙ্গী অসুস্থ তারা বললেন আল্লাহ তো আল্লেখুসাইয়ান একটা তাবিজ তাবিজ তো কিছু লটকাতে পারে না এত কষ্ট হচ্ছে আনা ও আল্লেখুশাইয়ান ওখা কাল রসুল্লাহ সাল্লা সাল্লাম মানু আল্লা কাসাইয়ান উকেলে এলেই যদি কেউ তবেদ ইত্যাদিটা লটকায় আল্লাহ তাকে তার উপর ছেড়ে দেবেন আল্লাহ সাহায্য রহমত আসে পাবে না হজরাব্দ সৌদ রদি আল্লাহ তালা আনহু তার স্ত্রী জয়নাব রদি আল্লাহ তালা আনহা বলছেন যখনই আবদুল্লাহ রদি আল্লাহ তালহু বাড়িতে ঢুকতেন গলা খাখাড়ি দিয়েই ঢুকতেন একদিন তিনি আমার ঘরে ঢুকলেন সাড়া দিয়ে তখন একজন বিরুদ্ধা মহিলা আমাকে ঝাড়ফুঁক করছিল রকিয়া করছিল মহিলাটা আবদুল্লেনমাস সুদ এগুলো পছন্দ করেন না জেনে মহিলাকে একটু আড়ালে সরে যেতে বললাম তিনি ঘরে এসে টের পেয়ে গেলেন তিনি বলেন কি ব্যাপারে মেয়েটা কি করছে তা আমার একটু ঝাড়ফুঁক করে দিচ্ছে তিনি বলেন না রসুল্লাহ সাল আসলাম বলেছেন এগুলো ঠিক না তিনি বললেন আমাকে তো সে বলেছে তার চোখ খুব চুল ছিল কষ্ট লাগছিল একজন ইহুদির কাজে ফুক দেওয়াতে সেরে গেছে আবদুল্লিনমাস সৌদর দিয় আল্লাহতালা বলেন এটা শয়তানের কাজ যে দোয়া পড়তেন এইটা পড়ো আল্লাহ রানবাস ওসফি লাফা আল্লাহ শেফা আল্লাহর সাকামা আল্লাহ আপনি আলামিন মানুষের মালিক আপনি সুস্থ দানকারী আপনি সুস্থতা দেন আপনি সুস্থতা না দিলে সুস্থতা পাওয়া যায় না এমন সুস্থতা দেন যেন কোনো অসুস্থতা না থাকে এই দোয়া পড়ে তোমরা রোকেয়া করতে পারো ফুক দিতে পারো বা দোয়া করে দিতে পারো সমান্ত দর্শক এজন্য অধিকাংশ সাহাবি থেকে যে সমস্ত বর্ণনা এসেছে সেটা হলো লেখে কিছু লটকানো এটা তারা শিরিক মনে করতেন প্রসিদ্ধ তা ব্যয়ী কুফার তা ব্যয়ী ইব্রাহিম নখি রাহেমাহল্লাহ পঁচানব্বই হিজরির দিকে মৃত্যুবরণ করেছেন তিনি বলছেন কানু একরা মিনাল কোরআন সাহাবেকরাম কোরআন দিয়েই হোক আর অন্য কিছু দিয়েই হোক তামিমা তাবিজ ইত্যাদিকে খুবই অপছন্দ করতেন সমাজ দর্শক হজরত আবদুল্লিবিনা তার থেকে একটা বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাহাম তাকে একটা দোয়া শিখিয়ে দেন সবার সময় পড়বে কোনোরকম শয়তানের অত্যাচার খারাপ স্বপ্ন কষ্ট হবে না উদি কালেমাহ মিন গাদিহি অমিন শর আবাদিহি অমিন হামাদ আতে শায়াতন ওয়াঈ হা দরন আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলো আশ্রয় নিচ্ছি তার ক্রোধ থেকে তার শাস্তি থেকে এবং তার সৃষ্টি মাখলুকের বান্দাদের অকল্যাণ থেকে এবং শয়তানের কোমন্তা থেকে আর শয়তানরা আমার কাছে আসুক এটা থেকে। এটা রাত্রের সবার সময় পড়তে হবে তিনি পড়তেন কথা ফুটেছে এরকম সকল সন্তানকে শেখাতেন তবে যে সন্তানদের কথা বলার পর্যন্ত দেয়নি তাদের গলায় এটা শোয়ার সময় লিখে একটা কাগজ রেখে দিতেন বন্যটা সনদগত দুর্বলতা আছে এটা থেকে কেউ কেউ বলেন হয়তো তাবিজ লিখে দেওয়া জাহাজও হতে পারে সমত দর্শক কোনো কোন তাবেই সাহাবিদের দু একজন এবং কোনো কোনো ফকির কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট কথা দিয়ে যেটা দিয়ে ফুক দেওয়া যায় সেটা দিয়ে তাবিজ দেওয়া জাহাজ বলেছেন অধিকাংশ সাহাবি তাবি এটাকে শির্ক বলেছেন কোরআন না কোরআন ছাড়া এটা তারা পার্থক্য করেননি তবে আমাদের নিরাপত্তা হলো শূন্যতে যেহেতু রসোল্লা সাল্লা সাল্লাম তাবিজ ব্যবহার করেননি করার কোনো কথা বলেননি ঝাড় ফুঁক দিয়েছেন করেছেন অর্থাৎ দোয়া পড়েছেন ফুক দেওয়াটা এটা শূন্যতে পাওয়া যায় না আর সাহাবেরামও তারা তাবিজ ব্যবহার করেননি করাকে শিরিখ বলেছেন সাহাবিদের ভিতরে দু একজন আয়সাধনাদের কথা জানা যায় তাবেনদের ভিতরে দু একজন তারা কোর আন দিয়ে লেখা তাবিজটাকে লটকানো বৈধ বলেছেন বলে পাওয়া যায় তাদের কর্মে এটা পাওয়া যায় না কাজেই সুন্নাতের ভিতরে থাকাই আমাদের জন্য নিরাপদ মতভেদ মতভেদের জায়গায় থাক আমরা নিরাপদ কাজটা করি আর এর ভিতরে অনেক ফায়দা রয়েছে বরকত রয়েছে প্রথম কথা যখন আমরা দোয়া এবং যেটা ঝাড়ফুঁক বলি এর ভিতরে থাকবো এর ভিতরে অনেকগুলো ফায়দা বান্দা আল্লাহর কালাম মুখে শোনে বারবার তার সামনে পড়া হয় নিজে পড়ে বা কেউ পড়ে শোনায় আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক তৈরি হয় আর যখন কিছু লেখে দেওয়া হয় সে ওই বস্ত্রটার উপর নির্ভরশীল হয়ে যায় সে জানে এটা আছে আমার আর কোনো সমস্যা নেই আর আল্লাহর কালাম যখন বারবার পড়া হয় নিজে পড়ে তখন আল্লাহর কালামের সাথে তার সুসম্পর্ক তৈরি হয় আল্লাহর কালাম পড়তে হয় বিভিন্ন সালাতের পরে একজন আলেমের কাছে যেতে হয় এটার মাধ্যমেও আমাদের আল্লাহ তালার প্রতি আগ্রহ তাওয়াজ্য বাড়তে থাকে আর শির্ক থেকে বাঁচার নিশ্চয়তা পাওয়া যায় কারণ কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট বাক্য দিয়ে তাবিজ কেউ কেউ বৈধ বললেও তাবিজের ভিতরে সংখ্যা লেখা বা কথা লেখা যে শির্ক এটা সবাই নিশ্চিত বলেছেন আর তাবিজ ব্যবহার করার মধ্যে এই শিরকে নিপতিত হওয়ার সম্ভাবনা একেবারে ষোলো আনা থাকে এজন্য আমাদের সুন্নতের ভিতরে থাকাই দরকার দর্শক এ পর্বে আর কথা বাড়াতে পারছিনা পরবর্তী পর্বে বিষয়গুলো আলোচনা করার ইচ্ছা রাখি الله على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته সালামু আলাইকুম আমি মোহাম্মদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা পুরান সন্নহার আলোকে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 जानून से दीप्तिमान विशेष पथ जापर् महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ प्रति सोमवार रे आठटा पुन सम्प्रचार